هُوَ الَّذِي اسْتَحْيَى وَالَّذِي يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد أن نسجدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله লিষ্মী নীন সকলিদ মগাউজ নমবল মগরী ইন আসম্য কবি ভারাম কুমিকা কুমি আকৃহী আবার পাঠে রানতাম করলাম সিলেটের খাজার খালু মাদ্রাসার উদ্যোগে তো আজকে ঈশা আয়োজন করা এই কারণে আমি প্রথমেই আপনাদের সামনে যে কথাটা মাদ্রাসার সাথে আমরা জড়িত থাকতাম আর যদি মাদ্রাসার কোন দরকার না তাকে ফেনে জড়িত এই কারণে আগে লগে আমরা বোঝা দরকার মাদ্রাসার দরকার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 মানুষের পিতা আছে জানুয়ারের পরকাল কাজেই কোন মানুষ যদি পরকালের সুখ শান্তি চিন্তা করে না পরকালের বিপত্ত কি পাতার চেষ্টা করে শুধু দুনিয়ার জীবনে সুখ শান্তি আর বুক দিলাস আমি হোক একটু বুক লাগলে জানুয়ারেও ঘুমে ধরলে ঘুমাইছ সাই আমি হোক ঘুমাই ঘুমে ধরলে ঘুমাইতাম তাই জানুয়ারেও দরকার মনে করে সময়ে বাচ্চা জন্ম দিতে আমিও বাচ্চা নাই হালাল নাই হারাম নাই আমারও নমাজ নাই নাই হালাল নাই হারাম নাই বুঝি থাকলে আমার মাঝে আর জানুয়ারের মাঝে বেশ কন করতে কোন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 কি লম্বা আলোচনা করার টাইম আমার এত নাই লম্বা আলোচনাটিকে আমি নিয়ে আসতে পারি না শুধু সংক্ষেপে ঘটুকা দুনিয়ার জীবনটা না কোন স্থায়ী জীবন কোন জীবনে যদি আমার বিপদ আপদটা কি বাতা লাগে কোন জীবনে যদি আমার সুখ শান্তি লাগে চিরস্থায়ী জীবনে লাগে নাকি করকালের জীবনের বিপদ কি বা পথ শিক্ষা দেওয়া পরকালের জীবনের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি শিক্ষা দেওয়া একমাত্র মাদ্রাসায় আছে দুনিয়ার আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই আমরা যদি জানোয়ারটা কি আলাদা ওই জন্য চাই মাদ্রাসা শিক্ষা তারা গতি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 আপনারা জানা তাহার কথা মুসলমান হিসাবে সৃষ্টির শুরু থেকেই আর বেইমানে দ্বন্দ্ব ইয়া চলছে আল্লাহ যখন আদম আলাহি ইসাল্লাম বানাইলা তখন ইবলিস বেঈমানির পথ অবলম্বন আদম আলহিস আগে ইবলিশ বেইমানের পথে গেছে না পুর্তুগিস আশি হাজার বছর পর্যন্ত আল্লাহ কতদিন আল্লাহ সন্তুষ্ট হইয়া ইবলিশত্ব দিয়া দিছিল সমস্ত জান্নাতের সর্দারি দিয়া জাননাতে বসবাস করার পেঁচলিতে কিন্তু আদম আলাইসালামকে সৃষ্টি করার পর আদমের সাথে জীব হেইমানির পথে ফেরা দিল যখন ইংলিশ বেইমানির পথে ফেরা দিল তখন আল্লাহ ইগলিশের আশি হাজার বছরের এবাদত বন্দেগী ক্যানসেল করিল তার বর বাদ হইয়া গেল আরম্ভ হইল ইমানদারে আর বেইমানে কম্পিটিশন আরম্ভ হইল আল ইসলাম ইমানের পক্ষে ইগলিশ বেঈমানের পক্ষে নুহ আলাই ইসলাম ইমানের পক্ষে আর তাদের সাপোর্ট আর চল্লিশ জন আর বাকি সারা দুনিয়ার মানুষ বেঈমানির পক্ষে ইব্রাহিম আলাইহ ইসালাম ইমানের পক্ষে নঙ্গরুদ্ পক্ষে মুসা আলাইহ ইসালাম ইমানের পক্ষে ফেরাউন বেইমানির পক্ষে কিতাবুল্লাহ সৃষ্টির শুরু হাল থেকে ইমানে আর বে মানে কম্পিটিশন চলছে নিন ইমানে আর বেই মানে কম্পিটিশন চলছে এটা সৃষ্টির চিরন্তন ইতিহাস আমরা বুঝার ব্যাপার বেঈমান হলতে ইমানদারের লোকের খেনে হে বেঈমান হলতে ইমানদারের লগে দুশ্মনী করে তার ফর স্থায়ী জীবনের বুক বিলাস নষ্ট ইমানকে সাপোর্ট করল অবাধে বুক বিলাস করা হালাল না যে ইমানের হতে গেলেই অবাধ বুক বিলাসের পথ তাকে সুখ শান্তি হর বুক করো বিলাশ করো হালালের গন্ডির ভিতলে হরাল হালাল হারামের গন্ডি মানে না হে বেইমান দেবীমানেরা ইমানদারের সাথে দুশ্মনী করিয়াছে এটা পৃথিবীর চিরন্তন ইতিহাস মানব জাতির সূচনা কাল থেকে চলে আসা ইতিহাস সর্বযুগেই এই মান হলতে ইমানদারের শুনি নমরুদ হব্রাহিম আলহিস ভালাইছে না ইব্রাহিম আলহ ইসালাম রে আগুন ভালা হতে দাওয়াত দেওয়ার কেন মুসা আলহি ইসালামকে দেশটা লিখা ইমানের হতে দাওয়াত আবু জাহাল মোহাম্মুর রসুল করে যারা ওই দুনিয়ারে অবাধে করতে চায় যারা ওই হালাল হালামের গন্ডি না মানিয়া দুনিয়াতে ভুক বিলাস চায় তাহলে আমি হারাম পথে চলবার সাহস করতে পারি এই কারণে যে ইমান হল ইমানের হতে বাধা এই ইমান শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান দুনিয়াতে মাদ্রাসা সারা আর কোন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 আপনারা কি তা জানুন গরু ছাগলের লাগিয়ে আনাদিয়ায় নিলাম তা ওই আনা বিয় নিলাম জানোয়ারের লাগিনা মানুষের লাগি কোন মানুষেও যদি ইটা মানতে চায় না আনা বিয় নিলামিশা দুসূচে দুসূচক এলে তার মাঝে আর বড়দের মাঝে বেসন তার মাঝে আর গাধার মাঝে বেস কন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 যত বড় শিক্ষিত হয় তত বড় এর উদাহরণ আমি অতীতে অন্ধারে শোনাইছি আর কেউ কিছুটা শোনায়নি বাংলাদেশের দপ্তর আহমদ শরীফ মারা গেছে দপ্তর ছিল অশিক্ষিত হওয়ার কারণে অশিক্ষিত হইলে ডক্টর হয় জানাজা করবায় না গুরুস্থানে দাপন করবায় না ইটা করে ধর্মান্ধরা ধর্মের নামে যারা বিশ্বাস করে তারাই তা করে আমি বিশ্বাসী না বলতে কিছু নাই কবর জগৎ বলতে কিছু নাই ত্রিস্ট বলতে কিছু নাই কবরের আজব জগত বলতে কিছু নাই আসন বলতে কিছু নাই নাম বলতে কিছু নাই খামোহা গুফল দিতে আমার আমার দিনে চায় খামোহাখানে আমার জানা জগতাখানে আমার গুরুস্থানি চায় যারা কয় করকাল নাই যারা কয়্নাত নাই যারা কয় জাহান্ন নাই যারা কয় খবরে সোয়ালি নাই যারা কয় খবরে রাজাব গজব নাই যারা কয় আল্লাহ নাই তারারে হয় নাস্তিক নাস্তিকটা কি হুদি বেলা মন্দের বেলা নাস্তিকটা কি খ্রিস্টান মন্দের বালা যেন বলে আজকাল মানুষের সুঝা বুঝনে বলা পাওয়া যায় কম আর দেখা বুঝনে বলা পাওয়া যায় আর এক কথা বুঝিলাম ইহুদি খ্রিস্টান বালা বলছি না নাস্তিকটা কি বেলা বলছি হ্যাঁ নাস্তিকটা কি বালা ইহুদি অল্লাহাল থেকে নাস্তিক বেশি খারাপ হিন্দু মূর্তি পুজারি আল্লাহুল মূর্তি পূজার ইয়া হয়নি আসমান দেবতায় বানাইছে না সৃষ্টিকর্তায় চন্দ্রসূর্য বানাই সে মূর্তি এ না সৃষ্টিকর্তায় আপনারা জেন্দ্রে আল্লাহ জন্দ্রে ওই তারা সৃষ্টিকর্তা কর একজনই আমরা ভাষা আলাদা তারা ভাষা আলাদা খৌকা এখন বুঝি থাকলে আমার কথা মূর্তি পূজারীরাও সৃষ্টিকর্তা আসুন বিশ্বাস করেন কিন্তু নাস্তিকে খোকা খেয়ে বেশি খারাপ নাস্তিক বেশি খারাপ নাস্তিক খ্রিস্টানটা কি খারাপ নাস্তিক ইহুদিকটা কি খারাপ নাস্তিক হিন্দুটা কি খারাপ আর বর্তমান বাংলাদেশের নাটিক আহমদ শরীফ পর্যন্ত যে সমস্ত নাতৃকে হয় আল্লাহ নাই নাই এরা নাই হইয়া ইহুদিকটা কি খারাপ হইল নাই হইয়া কি খারাপ হইল নাই হইয়া মূর্তি পূজার থেকে খারাপ কিন্তু বাংলাদেশে বর্তমানে এমন কিছু নাটক ঘটে ইটাই শুধু আল্লাহ নাই কয় না হয় যদি কোনো আল্লাহ তাকে যদি কোনো আল্লাহ তাকে ই আল্লাহ আমার সালঙ্গের তোলে বুঝে জাখায় ডক্টর আহমদ শরীফ আল্লাহ নাই কুইছে আল্লাহ এখান জাখায় কুইছে না তার ভাল অঙ্গের চলে বইয়া গান জাগায় আর এক নাস্তিকে হয় দুখানো বেলার মত কি না কি মতের একটাও নাই গেল ওই মুহাম্মদ একাইয়া করি কোন মুসলমানের শরীর এক বিন্দু রক্ত থাকা অবস্থায় বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে বর্তমান বাংলাদেশের নাস্তিকের দলটা কি খারাপ নমরুদটা কি খারাপ আবু জাহানটা কি খারাপ স্বয়ং ইবলিসার বর্তমান বাংলাদেশের নাতিক হল বেশি খারাপ নাতি খারাপ নদী যদি ইমানের দাওয়াতের কারণে ইব্রাহিম আলহ ইসলাম রে আজমি ফালাইতে পারে যদি ইমানের দাওয়াতের কারণে মুসা আলহ পারে আবু জাহাজের দাওয়াতের কারণে মোহাম্মাদসুল উল্লাহের মক্কা থেকে ইসা দায়িত্ব করে বাংলাদেশের এই সমস্ত জগেরতম না ইমানের দাবির কারণে এরার উপর হামলা করতে পারে না হামলার নমুনা থাকিটা সমাবেশ করার অনুমতি দিচ্ছে না অনুমতি ভাইয়া আইয়া সমাবেশ করার অনুমতি দিছে অনুমতি দিয়া ইখানো আইন সন্ধান করতে কি কারেন্ট বন্ধ করতেছে এই দেশটা কি ইন্টারনেটের মাধ্যমে দেখছেন জলের দোকান জলে লাইব্রেরি জলে বই কিতাব জলে কোরআন শরীর জলে দেখুন জ্বালাই থেকে দেখুন ওই ওখানো ই মানে জলে জলে দেখায় সে জ্বালাই লাই না কারণ দেখাই লালাওরা দেখাই লাই নিজে ওই জ্বালাউা হঠাৎ আজ পর্যন্ত ইন্টারনেটেও দেখুন জালাউরা হে খালি দেখছুন জলে এই জলে বারুখান দেখা জালাউরা দেখাই না তহ সন্ধ্যার বাদ থেকে কারেন্ট বন্ধ করে দিয়েছে বারোটার বাদের থেকে নির্বিশারে গুলি বুঝা শহীদ করছে কত হাজার সহি করছে তা কোনো সীমা টন্টা নাই এই অবস্থায় বর্তমান বাংলাদেশের মানুষ মুসলমান আল্লাহরে গান রসুল মজকুর হয়েছে ঠিকই কইস আর একজন এখন আল্লাহরে গান জাফুর হইলে রসুল রে মজকুর হইলে শরীরের এক ফুটা রক্ত থাকা অবস্থায় বরদাস্ত করেন হককে নাতে বিভক্ত হাতিস রসুল এলাইন আর সময় মত যে ভক্ত কাটা কয় না শয়তানটা কি আরো খারাপ আর একদল ইমানদার যারা কয় আল্লাহরে গালি বরদাস্ত করতাম না রসুনদের গালি কেউ অসহ্য করতাম না ইটা কিতা ইমানদার আর যে তাই আল্লাহারে গান যা পূর্ণে মদ পুরো না আপনারা আমরা বুঝাই যাওয়া বুঝিয়া আল্লাহ মাদের আপনারা কি না মুপা শাসনের জল যাইবাই যে আপনারা যা যা ব্যাপার ইমান ইমান আমরা ইমানদারের দল ইমানদারের দল থাকলে কিতা করা লাগবো আর যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে কিতা বোঝা লাগবো দোকান পোধানটা যারা শহীদ হয়েছেন আর যারা শহীদ করছে এই ধরনের ঘটনা আজকেই দুনিয়াতে নূতন ঘটছে না আগেই কুঝি পৃথিবীর মানব সৃষ্টির সূচনা কাল থেকে এই ঘটনা সত্যি আই সেদিন নেই যারা কুরআ শরীফ তে লাভ্যাস রকম তারা জানতে পারার কথা সুরায় গুরুজ কোন এই সুরায় বুরুজের মাঝে আল্লাই ঠিক এইরকম একটা ঘটনা হচ্ছে আর আল্লাহ যখন বিশেষ কোনো ঘটনা বই তখন সেই ঘটনা সম্পর্কে এমন বিধান বাঁচাই আছে যে বিধান শুধু এই ঘটনার মাঝে নাই রকম যত ঘটনা ঘটবহল ঘটনা ফিট ইরকম যত ঘটনা ঘটবল ঘটনার ফিট আল্লাহ আল্লাহুল আলম ঘটনার বিবরণ দেয় ফর্মাই বিহ দভা লাইল কি এর বেহারে যারা যারা ওই পারমিশন দিয়ে আনল নিজেরা ওই আগুন লাগাইয়া মিডিয়া বন্ধ করে দিল খেলা দেখা বন্ধ করে দিল মিডিয়ার দেখাইতে দেয় না সে আগুন লেগাইলো খালি জলে মিডিয়ার ব্যবহার করল না নিরপেক্ষ ভাবে ব্যবহার করলিয়ার বন্ধ করে দিল বারোটা করতে কি বিচারে গুলি খুঁজে হাজার হাজার মুসলমানদের শহীদ করলানুল মিনি না যারা মুমিনের ভালাইলো একটা পুরস্কার হইল পরকালের চির নাম পরকালে এটা পুরস্কার না তিরস্কার পুরস্কার হওয়া হয়েছে না সাজা দিব সাজা রে মজা হয় কেন এটা একটা তিরস্কার হঠাৎ সাজা রে মজা হয় যা একটা তিরস্কার তুরস্কার যারা মুমি নহরবে এইরকম দিবায় এইভাবে যারা ভেসাভাত করা যায় দুইটা পুরস্কার একটা সুনামের ইতিহাস না কলমকের ইতিহাস নমরুদের ইতিহাস আসেনি দুনিয়াতে আবু জাহাদের ইতিহাস আসেনি আবু আহাদের ইতিহাস নি সাদ্দ ব্যাগ যদি করে দুনিয়াতে যে পুরস্কারটা ভাইবো এগুলো কলং কমাই ইতিহাস আর পরকালে যে পুরস্কারটা ভাইবো এগুলো চিরস্থায়ী জাহান একটা হল দু তোমার মানে কলম কথা ইতিহাসের ভাতা কিছু তুমি দুই হাজার তেরো পাঁচই মার্চ পাঁচই এপ্রিল পাঁচই মে দুই হাজার তেরো সালের পাঁচই মে সাতটা এত হাজার মুসলমানকে ইতিহাস কতদিন পর্যন্ত ইতিহাস কলঙ্কমি তাকে গোটা মুমিন হল হালাইয়া শহীদ করে এরা পুরস্কার কথা একটা আকারটা দুনিয়ারী জাহান নামের নাম দুনিয়ার পুরস্কার কলঙ্কময় ইতিহাস তারা তারার জীবনীতে চিরকাল এই কলঙ্কের ইতিহাস লেখা এর ফলে কইনাল্লাই আর যারা ইমানদার আমল ওলা কামল ওলা এদের দুইটা পুরস্কার যে ইমানের এত বিহা সহি ইমানদার আছে ন্যাক আমল ওলা আছে সারা ক্ষতিগত নেই না একটা হইল দুনিয়ার সুখ্যাতির ইতিহাস ইতিহাসের পাতায় চিরকাল তাদের নাম কে করে স্মরণ পরকালের চিরস্থায়ী জানকালের চিরস্থায়ী কাজেই আমরা মন চুটু কথা শুনতে পারেন আল্লাহ পরিষ্কার যারা মুনি নহলতে না পথে আল্লাহ ফার্স্ট মে মাসের ফাঁস তারিখে গদি দখল করার লাগে আস লাগিয়ে নাইরে গদিষ্ঠা কি লাগিয়ে নাই আল্লাহ এবং আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার লাগিয়েছে এরারে পালাইয়া আছে মারি লেইস আল্লাহরা আল্লাহর পথে যারা জান যায় আল্লাহর পথে যারা প্রাণ বিসর্জন দিয়া দেয় এদেরকে আল্লাহ হইছেন সাবধান কোনদিন মরা হইল না তো কইস বরং এরা জীবিত ওয়ালাহিল্লা শরুন তোমরা বুঝতে পারো না এরা কেমন জীবিত এর সবুজ রঙের আঁকার আল্লাহ সবুজ রঙের ফাঁকি বানাইয়া দিন আর এরা ব্যস্তের মাঝে কিয়ামতের রাখ পর্যন্ত ব্যস্তের মাঝে আনন্দের সাথে উড়াউড়ি গুড়াগুরি করে সময় বুধ ভাই যায় মর্ত সময় আইলে বুধ ভাইবনি সময় আইলে বুধ ভাই যায় মাত্র নাম তো আমিলুসি হাতিল কবীর এদের সাফল্যতা হইল সবচেয়ে বড় সফলতা যারা ইমানের দাবিতে যারা এদের সফলতা সবচেয়ে এরা মরা আছে না দিন কি অবস্থা এরা রুরান সবুজ রঙের ভাগ মানে কোন জায়গাতে উড়া উড়ি করতো ভিতরে উড়া করে আর ভূত নামে গান দেওয়ার তো টাইম কম সবই আমরা এইখানে না রেখে আবার দুই নেট টা পাঠাইছিল আবার তোমার নামে গান দিতাম এরা আল্লাহর কাছে গীতা কর আরো করতে যাও আমরা আবার জন্য আবার তোমার নামে গান দিতাম হাজুই তারার লাগে আমরা রাফসুস করার কোথা নাই আর এরার পিসারের লাগিয়ে আমরা সুস করার কন্তা নাই এরার পিসার পরিষ্কার দুনিয়াতে কলম কম ইতিহাস পরকালের চিরস্থায়ী জানা জানো দিস না বিচারও করতাম না আমরা কোনটা করা আছে ওখান জানো দিসি না বিচারও করতাম বারতাম নাই আমরা কোনটা করা আছে এখান বুঝার মতো গুরুজের এই যে দুই আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইলাম এই দুই আয়াত আল্লাহ একটা ঘটনা উপলক্ষে একটা ঘটনা উপলক্ষে সকল ঘটনার বেলায় ওই ঘটনাটি কাজ। তফসিল ঈসা আলাই ইসলামের জন্মের সত্তর বছর আগে এক বেইমান বাদশাহ আছে বাচ্চার নাম আসিল বাচ্চা বলতে দরবারো গনক থাকত গণা গনাইয়া দেখতো তার ভবিষ্যতে সুখই চছে না দুঃখ আছে এই গনক তার বৃত্ত বয়সে বাচ্চারে হইল আমার বিদ্যা আমি তো আমার তো বয়স শেষে গেছে কি কোনদিন শিষ্যর দ্বারা যাতে তোমার উপকার হইতে পারে একটা যুবক ছেলে যুগার খোঁজা দিল অত্যন্ত হুশি আর বুদ্ধিমান এই যুবক ছেলে বার্তা কি আয় কাছে আইয়া গণকের বিদ্যাহিকে হিকলি আয় নির্দিষ্ট সময় আয় আইয়া গণকের কাছে গণা বিদ্যাহিকে আবার নির্দিষ্ট সময় দাবি দেয় এই যুবক ছেলের রাজ দরবারের গণকের কাছে আওয়াজ কত ঐ সময় ওই সময়ের সত্য ধর্মাবলম্বী একজন ধর্মবিরু মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ খবর পাইল হ্যাঁ ওই যুবক ছেলেটায় পাইয়া করতে গনকের কাছে এই অবস্থা করতে করতে এক সময় এমন হইলো যে হে গনকের কাছেও টাইমলি আইতে পারে না বাড়িতে টাইমলি যাইতে পারে না সে বোকা যায় খাওয়া আমার কত হে আল্লাহ একজন বুজুগের কাছে দিন শিকার খামের সময় থাকে এই ছেলে এমন যুদ্ধ হইল একদিন রাস্তার মাঝে এই ছেলে রাস্তার মাঝে একটা বাঘ বুঝল আওয়াজ হওয়ার পথের মাঝে বাদ একটা বইসাচ্ছে যেমন একটা ঘটনা ঘটি পেলে সমাজের মাঝে আলোড়ন হয়নি সমাজের মাঝে আলোড়ন সৃষ্টিগুলি ছেলে দেখে ইতিমধ্যে আরেকজন দু অন্ধ আসি আমার সোভাগে আমার আল্লাহ সেই দুইটা ঘটনা যখন ঘটি গেছে তখন সমাজের মানুষের মুখে মুখে কথা রাজ্যেছে যখন কথা ঘুষি গেছে বাচ্চার সৈনিক <laughs> <laughs> নৌকাতটনাকমের সাগরিয়া হকলটি দুর্গা মাসে আর কি নৌকা লিয়াই এই দুই ঘটনা দেখিয়া বাচ্চায় বয় কয়েকর মরন কিলা আর হারলাম না সারা দেশের মানুষের দাব করছি ঘটনা লেখা আছে কোরআনের তসির কোরআনের তসির মুসলিম শরীফের হাদিস পটলাপুরা সারা দেশের মানুষের এত বাদ করি উবয়টা মুখ শুধু বিসমিল্লা শুধু আল্লাহ মারবাই বাচ্চা অত বড় দেয়া হল আল্লাহর নাম লুইয়া মারব কইছে যে ইহান বুঝছে মানুষের সামনে হাজ আল গুলাম এই ছেলের আল্লাহর নামে তীর মারি হইয়া যেই মাঠে বুকের মাঝে তীর মরি গেছে না সহিদি গেছে দেখতে দেশের বহু মানুষ লগালি মাপ ওখানি আরো কি হতিল একজন ওখানে হাজার জন ওখান করতো সেনাবাহিনীর সেনা বাহিনী যারা যারা ইমান ছেলে ঘটনা এবারে একজন একজন হইয়া জরিয়া আনে আগুনের কুণ্ডের সামনে আগুনের কুণ্ডের সামনে ওবাহরিয়া হয় অববালা আছে কলে মাছ না আগ্নে ফলাই যান কথা কখন সাপলাপতরের ঘটনাটা ওইরকমই হয়েছে নাকি রানি লামু তবু আল্লাহ দেশ জ্যোতি মানতাম নাই বেশ যদি আগুনের সামনে আর দিগায় রাজনীতার একজন একজন পূজা সকল রাজনীত চালাইল শুনতে তো মন লাগে নাকি হায় হায় ইমান দাম রাজনীত চালাইল থাকি তসির কিতাবও লিখছ মানসে দেখে আগ্নে ফালাই আল্লাহ আগুনে আগে আগে তো দেখছে আগ্নে ফলাইছে কিতাব ও কথা বলছে নি তারা যত্র আল্লাহ আল্লাহ ইলাখান বাঁচায় সমাজের মানুষে দেখে না গুনে না বুধবায় না এরা দেখে আয় হায় বড় অসহায় অবস্থায় আল্লাহ এইভাবে আল্লাহর পথে যারা জানলে তারা আল্লাহ এইভাবে কাছে কল্লা খাটিলাইতে পারি আর কল্লা খাটিলাইতে বাদে কল্লা মাটি আর হয়তো আল্লাহ আল্লাহর দিতে সুতরাং যারা যান গেছে এরা ভাগ্যবান যারা যান গেছে এরা যাদের হাতে এরা জান গেছে এদের মতো হত বাগা জগতে আর কেউ নেই যারা গান গেছে এরা সবচেয়ে বড় ভাগ্যমান আর যারা এরা সারা মানুষের ওই বাচ্চার অগ্নিকুণ্ড একটা মেয়ে লুকে গান দিতে করতে একটা মেয়ে লুকে এই মেয়ে দুঃখার কুর এক শিশু আছে মেয়ে দুঃখটা যখন আগুনের সামনে নিয়ে যে কলমা না আগ্নে ফলাইতাম কিন্তু আমার বাচ্চাটার দুপতিবা ইতস্ত তো করেন মায় ইত্ত করেন কিতাবিত দিতে না এই অবস্থায় আল্লাহ মেয়ে লুকের কুলের সন্তানের মুখের মাঝে কথা কুলের সন্তান এই ঘটনা উপলক্ষে আল্লাহ ইসুরা খান্নানি করছে কথা বললানি ঘটনা উপলক্ষে আল্লাহ ইসুল এই কারণে আল্লাহুল এইভাবে যারা মুমিনে ইমানের দাবি পেশ করার কারণে ইমান দাবি করার কারণে যারা এইরকম বিভদে নাইব যারা এইরকম শহীদ করলো আর মরণের আগে আগে অপরাধ শিকার যা তোবা করল না অপরাধ শিকার করলো না তৌবা এদের মরণ হবে এদের মরণ হবে কাবরানির কোনটা নাই শুধু যারা শহীদই সৈন তারা দরজা যে আল্লাহ আরো পূরণ করিবেন আমি কি আল্লাহর কাছে যারা শহীদ না গাজি ওই রকম হাজার হাজার গাজী অকল হাসপাতাল আছে আপনাদের দায়িত্ব হইলো তাদের বেলা যারা গান দিয়েছেন তারা আসতে আসতে শহীদ গেছেন যারা গুলিতে তৈরি করতে আর যারা চোখ নাই কমর বাঙ্গা পিপ বাঙ্গা হতা বাঙ্গা হতা তার বেকারে আপনারা দায়িত্ব হইল যদি তারার পাশে যাইতা তা চিকিৎসা খরচের দরকার আপনারা যদি খালি ইভা একটু খেয়াল করুন যে আমরা যার যার সাধ্য মতো তারা লাগে কিছু চিকিৎসা খরচ পাঠান আপনারা আল্লাহ তারা সাথে গাছি মানে আরো বাড়াই দাও তোমার মর্যাদা রক্ষা করার লাগে এরার যান আল্লাহ তোমার নদীর মর্যাদা রক্ষা করার লাগে এরার যান গেছে এরার মর্যাদা আরো বাড়াই দাও আরো বাড়াই দাও আরো তার লাগে শুধু তো আঘটন আর যারা জহম এরাল লাগিয়ে খালিয়ে না তারা হেল্প করার আপনারা হেল্প করার একমাত্র ব্যবস্থা তারা চিকিৎসা করত খান দিবা কি ভারাইতে পারব বিশ্বস্ত মানুষের দ্বারা বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত লোকের হাতে যদি আল্লাহ আল্লাহ সেই অনুভাবে আর কি না আর কি